নি ওর সত্য পুহ অ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 إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وَاِذَا تُلِيَت عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ مومنتو তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহর শরণ করা হয় এবং যখন তার আয়াত তাদের নিকট পাঠ করা হয় তখন ওহ তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে যারা সারাত কায়ম করে এবং আমি যাহ দিয়েছি হইতে ব্যয় করে لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم طهرى بركته তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা ক্ষমা এবং সম্মানজন ইহা এইরূপ যেমন তোমার গৃহ হইতে সত্য স্পষ্ট ভাবে প্রকাশিত হওয়ার পরও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 স্মরণ করো আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তাহার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিদ্রকে নির্বুল করেন ইহা এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইহা পছন্দ করে না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 फिरिस्टा द्वारा जहाँ एक আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহরের নিকট হইতে আসে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ময়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 স্মরণ করো তিনি তাহার পক্ষে হইতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ হইতে তোমাদের উপর বাড়ি বর্ষণ করেন উহা দ্বারা পবিত্র করিবার জন্য তোমাদের মধ্যে হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের পা স্থির রাখিবার জন্য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 স্মরণ করো তোমাদের প্রতিপালক ফিরাগণের প্রতি প্রত্যাদেশ করেন আমি তোমাদের সঙ্গে আছি মুমিনগণকে অবিচিরিত রাখো যারা কুফরি করে আমি তাহাদের হৃদয় ফিতির সঞ্চার করিব সুতরাং তোমরা আঘাত করো তাহাদের স্কন্ধে ও আঘাত করো তাহাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে ইয়া এই হেতু যে তাহারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে এবং কেহ আল্লাহ ও তাহার রাসুলের বিরোধিতা করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর লিখুম সাজু কু নলিল কিনব সুতরাং ইহার আশ্বাদ করো এবং কাফিরদের জন্য হে মু তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হইবে তখন তোমরা তাহাদের পৃষ্ঠ প্রদর্শন করিবে না فَقَدبَاء بِغَضَبٍ مِنَ اللهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ شérin juddō kōśal abolamban kimba dolē sannā wa bētito kēhō tāhadēr kē prishṭu pradūṣaṇ karilē sētō allār birāg bhājan haibē ēbaṁ tār āśra jahannam āruha فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَاكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَاكِنَّ اللَّهَ رَمَاهُ وَلِيُبَلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ تم رأى تحادر کی حد تک पक्ष हईते उत्तम रूपे परीक्षा करोता सर्वज्ञ يا ايتم الدرجنه الله كافرين سرجنت ضعفل قرن ان تستفتح فقد جاءكم الفتح وان تنته فهو خير لكم وان تعودون عود ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت তোমরা মীমাংসা চাহিয়াছি রে তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইল তোমাদের কোনো কাজে আসিবে না এবং নিশ্চয়ই আল্লাহ মোমিনদের সঙ্গে রইয়াছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ ها مومين گوان الله او تحار رسوله رعنگوطتو کرو ابن تمرا جاكوان تحار قطا سوابن کردو چو تاكوان اوه هيته مو এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তুত তাহারা শ্রবণ করে না ইন্দর ও মুখ যাহা কি বুঝে না আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকেও শুনাইতেন কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করিয়া মুখ ফিরাইত দিন হে মোমিনগণ রাসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসুলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়ে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকেন এবং তাহারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে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 تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ شَرًّا كَرُوا পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাত ধরিয়া লইয়া যাইবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকারূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও مسؤول وتخون اماناتكم وانتم تعلمون هه hey, مؤمنون জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্ক বিশ্বাস ভঙ্গ করিও না তু নী धन सम्पद और सन्तान सन्त परीक्षा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 স্মরণ কর কাফিরিয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দি করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন هر الله شرب سنشتر قوشده وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْنَ شَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا اِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ আমার লোকদের উপকথা স্মরণ করো তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুর শাস্তি দাও আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন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 কুনা অলা কি্যা আকসারাহুম লায়া আলামু এবং তাহাদের কিবা বলিবার আছে যে। আল্লাহ তাহাদেরকে শাবাস্তির দিবেন না। যখন তারা লোকদেরকে মসজিদুল হারামতে নিবৃত্ব করে। তারা ওওয়ার তত্বাবধায়ক নয়। শুধু মুতকি গণ ওওয়ার ত্বধায়ক। কিন্তু তাহাদের অধিকাংশ অবগত নয়।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 কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই জন্য তমরা শাস্তি ভোগ করো ইনকরিয় আল্লাহর পথ হইতে লোককে নিবৃত্ত করার জন্য কাফিদের তাদের ধন সম্পদ ব্যয় করে तहरा धन सम्पद व्यय करीते ही थके अतर उ मनस्तापापर कारण हिब এবং যাহি করে তাহাদেরকে এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখিবেন অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নাবে নিক্ষেপ করিবেন ইহারাই ক্ষতিগ্রস্ত যাহারা কুফরি করে তাহাদেরকে বলো যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রইয়াছে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 وَاعْلَمُوا أَنَّ مَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَإِنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُمْ آمَنتُمْ بِاللَّهِ إِن كُنتُمْ آمَنتُمْ আরো জানিয়ে রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ রাসুরের রাসুলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ইমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি পরস্পরের সম্মুখীন এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান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 তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করিতে চাইতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত কিন্তু যা ঘটিবার ছিল अल्ला जे के से जन सत्या स्पष्ट प्रकाशित था आल्ला तो सर्वश्रोता सर्वज्ञ স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তারা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাইতেন তারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারিতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত ও ইউরি হুমিল স্মরণ করো তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়াছিলেন जा घटीबा सम्पन्न कर समस्त विषय आल्लर दिखे प्रत्यार्तित हे मुमिनगन তোমরা যখন কোন দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাতে তোমরা সফল কামিম তোমরা আল্লাহ ও তাহার রসুলের আনুগত্য করিবে और निजे मध्य विवाद करा कर धारण कर निश्चयशील তোমরা তাহাদের ন্যায় হইও না যারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য সিয় হইতে বাইর হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে তাহারা যাহা করে আল্লাহ তা পরিবেশন করিয়া রইয়াছেন وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَاءٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ قَبَائِلِهِمْ وَقَالَ إِنِّي بَرِيءٌ وَقَالَ إِنِّي স্মরণ করো শতান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল आज मानुषर मध्य क्येह तुम्हारे ऊपर विजयी हईबे तुम्हारे पास ही थकब अतपर दुदल जन परस्पर सम्मुखीन हईल तक से पिछने सरिया पड़िल और बलिल तुम्हारे संगे हमारो सम्पर्क रही तुम्हारा जहाँ देखते पाओ ना तो देख निश्चय आल्ला के भय करी और आल्ला शास्तिदान कठोर اِذَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّهَ الْهَوَى أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ شَرّن كرو মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত তুমি যদি দেখিতে পাইতে ফিরিসদের মুখমন্ডলে দেশে আঘাত করিয়া তাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রনা ভোগ হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল comfortably we answer котороеith we all input sniff możη While the kommt pour fjeriwoon flay�� and who were in the beginning of the bursting I -tab. فراؤنر شجون ودر پوربورتیدر عباشر نائے یہا را اللہ را ندرشن کے پرتکان کرے شدران اللہ یہا در پاپر جنو یہا در کے شاستی دین نشجو اللہ شکتی مان شاستی دینے کٹو حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم يا اي तब आल्ला के सम्पद दान कर उ परिवर्तन करल्ला सर्वश्रोता सर्वज्ञ ফের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে কে অস্বীকার করে তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম। জালিমায়ু আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যারা কুফরি করে এবং ইমান আনে না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 যুদ্ধে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে উহকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমন ভাবে বিধ্বস্ত করিবে যাহাতে ওরা শিক্ষা লাভ করে যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিররা যেন কখনো মনে না করে যে তারা পরিত্রাণ আছে। নিশ্চিত যারা মুমিনগণকে হতবল করতে পারবে না ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাততুম মিন কুওয়াতিন ওয় মির রিবাতিল খায়লি তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত রাখিবে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না আল্লাহ তাহাদেরকে জানেন পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ تَهَرَ جদি সুন্দরীর দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সুন্দরীর দিকে ঝুকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনিই সর্বসত্তা সর্বজ্ঞ وَإِنْ يُرِيدُوا যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে শিওর সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন ও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 এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে করিয়াছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিলেও তুমি তাহাদের হৃদয় প্রীতি স্থাপন করিতে না। কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে স্থাপন করিয়াছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাম হয় হে নী তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট বুমি يَفْقَهُونَ কৌমুল্ল হে নবী মুবিন্দরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো तुम्हारे मध्य कूड़ी जन धर्यशील थकिलजय तुम्हारे मध्य्र काफिर विजयी हई एम एक सम्प्रदाय बोध शक्ति न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 शील थकिले दुशन विजयी हई तुम्हारे मध्य्र थी ले आल्लाज्ञा क्रमारा दु सहस विजयी हईबे आल्ला धर्जशील संगे आ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 দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্ধী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ময়ৌল पूर्व विधान ना ग्रहण कर युद्धे जहाँ तुम्हारा लाभ करिया बैध और उत्तम बलिया भोग करो आल्लाह के भय करो आल्ला क्षमास परम दयालु ুহ বিলিমি ঐ দি কুমল আস্র ইয়ল মিল্ল হু ফি কুলু বিকুম খৈর ইউটি কুম খ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 তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন তারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাইলে তাহরত পূর্বে আল্লাহর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিয়াছেন অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন আল্লাহ সর্ববজ্ঞ প্রজ্ঞাময় ইনাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু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 যারা ইমান হিজরত করিয়াছে নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিয়াত করিয়াছে और जहाँ आश्रय दान करा परस्पर परस्पर बंधु और जहाँ ईमान आनिया हिजरत करें हिजरत ना करा पर्यतर अभिभावक दायित्व तुम्हारे नाई दिन सम्बन्धे जो तहारा तुम्हारे सहाज्य प्रार्थना करे तबादे के सहाजा करतब्य क्यों जे सम्प्रदाय और तुम्हारे मध्य चुक्ति रही है तहतर बिुदे नोरा जहाँ करो आल्ला सम्यक द्रष्टा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 যাহারা কুফরি করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু যদি তোমরা কর তবে দেখা দেবে যাহারা ইমান আছে। হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিয়াদ করিয়াছে আর যারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারাই প্রকৃত মুমিন জন্য ক্ষমা ও সম্মানজন জীবিকা রয়ে আছে